السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وآصحابه أجمعين شمعاني تدرشوك برندو جهاني جه بوشي عمادر ونشتن دیکسن شبايكي جاناتي شادر شبت چه درشوك برندو عمره علسانه كرسلام امام ابو جعفر التحاوية رحمت الله علیه روشتو العقيدة التحاوية বা যেটা তিনি নাম দিয়েছিলেন বয়ানো আকিদে তাহলে সুন্নাউল জামা এই গ্রন্থটি নিয়ে দর্শক বিন্দু আমরা আলোচনা করছিলাম যে ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ আলাই কিভাবে তিনি ইমানের বিষয়টি তুলে ধরেছেন সে বিষয়টি আলোচনা করেছিলাম তিনি ইমানের একটা সংজ্ঞা দিয়েছেন পারিভাষিক সংজ্ঞা তার আগে আমরা বলছিলাম যে ইমানের পারিভাষিক সংজ্ঞার সাথে তার আবিধানিক সংজ্ঞাটা যদি দেয়া হয় তাহলে ইমানের পারিভাষিক সংজ্ঞাটা বিশুদ্ধভাবে বুঝা সম্ভব হবে তিনি বলেছিলেন আল ইমান তিনি এবং অন্তরের সত্যায়ন অন্তরের সত্যায়নার বিল্লিসান মুখের স্বীকৃতি আর তসদিক অন্তরের সত্যায়ন এটা তিনি বলেছেন ইমানের একটা সংজ্ঞা তিনি দাঁড় করিয়েছেন কিন্তু তার আগে আমাদের জানতো ইমান কাকে বলে ইমান আরো এই ভাষা যে ইমান শব্দটি এসেছে তা কি অর্থে বিপরীত হয়েছে দর্শক বিন্দু আমরা গত গত পর্বে আলোচনা করেছিলাম যে ইমানের মূল অর্থ হচ্ছে ইমান শব্দটি মূল অর্থ হচ্ছে মূলত স্বীকার করে নেয়া ইমান শব্দের মূল অর্থ হচ্ছে মূলত এমন এমনভাবে স্বীকৃতি করে নিয়া এমনভাবে সত্যান করা যার সাথে देखिए अपना मन थक आलोचना ईमान शब्द जो बात है स्वीकृति दे स्वीकार सत्ययन कर সবগুলি একসাথে আসে বা আসলে আর যখন লাম আসবে তখন কিন্তু এর অর্থ ভিন্ন হয় যেমন যখন ইয়াকুব আলহ সালামের কাছে তার সন্তানরা আসলো বলল আসু বলল যে ওমা আন্তা বেমু নিল্লানা ওলা উ কন্যা আন্তা বেমু নিল্লানা ওলা উ কুন এখানে কিন্তু লাম সাথে লাম আসার কারণে তার অর্থ হচ্ছে বেমোসাদ্লানা বেমোসাদ্দা অর্থাৎ আপনি আমাদেরকে সত্যান করেনা যদিও আমরা সত্যবাদী হই এটা কিন্তু লাম আসার কারণ অর্থ হয়েছে কিন্তু বা আসা যখন আসে তখন কিন্তু তার অর্থ হয় যে আমানা বিহি আকারিহি এমন অর্থই গ্রহণযোগ্য এটা আমরা আগেও আলোচনা করেছি সুতরাং কখনো ইমান অর্থ শুধু তাসদিক বলার কোনো সুযোগ নেই কারণ আমরা আরও কয়েকগুলি কারণে কারণ বলতে পারি শুধু ইমান তাসদিক নয় এর একটি কারণ হচ্ছে যে ইমান শব্দ ইমান শব্দের বিপরীতে ব্যবহৃত হয় কুফর আর তাসদিক শব্দের বিপরীত হয় ত্যাগদিক রূপ করা আর তাসদিক অর্থ রূপ করা আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ইমান শব্দের সাথে গায়বের একটা সম্পর্ক আছে সাথে সম্পর্ক আর তসদিকের সাথে সত্য বিষয়টা গায়ে বিশ্বের সাথে সম্পর্ক নাও হতে পারে একটা মানুষ একটা যেকোনো খবরকে সত্য বা মিথ্যা বলতে পারে গাইবি হতে পারে গায়ে বিও হতে পারে কিন্তু ইমানি জিনিসটা হচ্ছে গাইবী জিনিস গায়ব না হলে ইমান হয় না সুতরাং সেখানে এই জন্য ইমান অর্থ তসদিক একরকম নয় এটা আমাদের মনে রাখা দরকার তৃতীয়ত ইমান শব্দ ইমানের সাথে কখনো কখনো বা আসে কখনো কখনো লাম আসে তসদিকের সাথে এরকম অর্থ ভিন্ন অর্থে ভিন্ন ভিন্ন শব্দে ভিন্ন অর্থে ব্যবহৃত হয় না সুতরাং বুঝা যায় সন্দেহ থাকলে কখনো কখনো বলা হয় থাকে কোন কিছুর ব্যাপারে রাইপ থাকলে সন্দেহ থাকলে বলে যে ইমান শব্দটি আসে যে আপনি ইমান আনবেন কিনে আমি আপনি জানি আপনি ইমান আনবেন কিনে বিষয়টি তখন রাইবস মানে এমন শুধু সন্দেহ দিকে দেখে থাকে তখন শুধুমাত্র ইমান যেমন শখ অথবা তারা দুধ কোনো বিষয়ে হায়রাত আফসোস থাকে হায়রাত থাকলে যে সন্দেহ কি দুদৌল্যমান অবস্থা থাকলে তখন বলা হয় যে আপনিরা এরা ফির আনবেন না কিন্তু তসদিকের সাথে এই জাতীয় জিনিসের ব্যবহার নেই ব্যবহার নেই তারপরে দেখেন ফেরাউন যে সে ইমান আনেনি এটা আমরা বলি কিন্তু ফেরাউন কিন্তু আল্লাহ সম্পর্কে ইমান অর্থিক হতো তাহলে ইমান অর্থ অন্তরে কিন্তু স্বীকার করছে ফেরাউন সে বলতেছে যে আল্লাহ তালা বলছে তার সম্পর্কে ও জাহাদু বিহা ওস্তায় কানা থানুয়া যে তারা অস্বীকার করছে অথচ তার অন্তরে তা মুখে অস্বীকার করছে অন্তর তা স্বীকার করে নিচ্ছে অন্তরের যে হস্তায় কেনা থান্ত অন্তরে যে সত্যায়ন করছে এটা কিন্তু তার ইমান হিসেবে গ্রহণযোগ্য হয়নি কেন হয়নি কারণ সে কারণ সে আসলে যে মন থেকে যে সন্দেহ দূর করে যেটা করা দরকার সেটা সে করতে পারেনি এই তার ইমান নসিব ইমান শব্দ ইমান যেটা দরকার সেটা তার নসিব হয়নি এই কথাটি আমরা এইগুলি কারণে আমরা বুঝতে পারি যে ইমান এবং তসদিক এক অর্থ ব্যবহৃত হয় না একটা একটা বিপরীত আছে একটা ভিন্ন অর্থ আছে এবং একটার সাথে বেশি গভীর সম্পর্ক যুক্ত আছে একটা গায়বের সাথে সাথে সম্পৃক্ততা আছে এই সমস্ত কারণ আমরা বলে থাকি যে ইমান শব্দের সত্যিকার লোগাবি অর্থ বা আবিধানিক অর্থ কখনো তাসদিক নয় বা সত্যায়ন করা নয় এটা যারা বলেছেন প্রত্যেকেই এ বিষয়ে আম ধারণা দিয়েছেন কিন্তু সঠিক ধারণা দিতে সমর্থ হননি অসমর্থ হয়েছেন অর্থাৎ তারা সঠিক কথাটি বলতে পারেননি সঠিক কথা হচ্ছে ইমান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সম্পর্কে এমন বিশ্বাস এসে যাওয়া যে বিষয়ের সাথে নিরাপত্তা জড়িত আছে যেখানে আর কোনো সন্দেহ আসবে না এবং যে বিষয়টি কঠিনভাবে তার অন্তরে গেঁথে গেছে এবং সেটা সেটা স্বীকৃতি পেয়ে গেছে কর্মকাণ্ডে তার প্রমাণ এসে যাবে সেটাই হচ্ছে ইমান এই জন্য ইমান শব্দের সাথে লোকাবিমানের সাথে আমাদের ইনশাল্লাহ যখন আমরা আলোচনাটি করব এই আলোচনার সাথে আমাদের এই জন্য আমরা জড়িয়ে গেছি যে আমরা বুঝতে যে ইমান শব্দের লোভাবি অর্থ এবং তার পারিবাসিক অর্থের মধ্যে একটা সংযোগ সংযোগ আছে এবং বিরাট ধরণের মিল রয়েছে আমাদের ইমাম আবুজাফর তাহাবি রহমানের ইমানের লোক করেননি তিনি ইমানের করেছেন তিনি বলেছেন আল ইমান উকরার ও ওয়া ইক বি জিনান এখানে লক্ষণীয় যে তিনি ইমানের যে সংজ্ঞা দিয়েছেন তাতে তিনি বলেছেন ইকরারিল্লিসান মুখের স্বীকৃতি তসদি ইকুমিল জিনান এবং অন্তরের অন্তরের অন্তরের সত্যায়ন দুইটা জিনিসকে তিনি উল্লেখ করেছেন ইমানের সংজ্ঞা উল্লেখ করেছেন আমরা যদি কোন বিভিন্ন বিভিন্ন বিভিন্ন ফেরকা বিভিন্ন দলের দিকে যাই দেখব যে এই ব্যাপারে বিভিন্ন মতাদর্শ অনেক আগ থেকেই বিভিন্ন মতাদর্শ প্রতিষ্ঠিত হয়ে গেছে বিশেষ করে যারা কোরআন এবং শুনানা থেকে দূরে সরে গেছে তাদের মধ্যে এই মতাদর্শগুলো খুব ব্যাপক আকার ধারণ করেছে ইমান শব্দ নিয়ে যত ব্যাপক একতলাপ হয়েছে এর কারণে একটা বিরাট গোষ্ঠীর দিনের মূল থিম থেকে মূল চিন্তাধা থেকে অনেক দূরে সরে গেছে ইমান অর্থাৎ সঠিকভাবে জানতে পারত অনেকেই সহি ইমানের উপর থাকতো এবং তারা আকিদা আকিদার ক্ষেত্রে ভুল পথে পরিচালিত হতো না इमान भूल मानस दूर नहीं जाए क्योंकि रास्तार बस दूर बर्तमान रास्ता चेकअप रास्ता भूल कर लेते हैं ठीक एक ही अवस्था इमान भूल ढुकार एक, रास्ता भूल कर लेकिन दूर चलेते घुरे ठीक अनूप इमान भूल कर कारण अनेक समय देखा गया है आकीदार क्षेत्र में बिरा विभ्रांति पतीत हो एक क्षेत्र में देते जहा सफान যাকে জাহামিয়া বলা হয় জাহমিয়ারা মনে করত ইমানো কিছু জানার নাম হচ্ছে ইমান কোনো কিছু জানলেই ইমান হয়ে গেছে এটা যে কত বড় ভুল তার ভুলার রাখে না। তো ইবলিশ সবচেয়ে বড় ইমানদার হয়ে যায় কারণ ইবলিশত ইবলিশ জানে আল্লাহকে বারবার বলতেছে রব আমাকে আপনি আমাকে কে আমি দিন পর্যন্ত আমাকে পুনরুত্থান দিন পর্যন্ত আমাকে সময় দিন আর আল্লাহ সে কিন্তু ইমান আল্লাহ সম্পর্কে ভালোই জানে কিন্তু এই জানার নাম যদি ইমান হয় তাহলে ইবল ইমানদার হয়ে যেতে হয় নামাজবিল্লা তাহলে আমাদের মনে রাখতে হবে যে আসলে এই জাহামিয়ার যা বলে সে ইমান অর্থ মা রেফা এটাও ঠিক নয় মা রেফার্থ জানার নাম অথচ এই মা রেফা নিয়েই আমাদের একটি গোষ্ঠী বড় ধরনের আলোচনা করছে বিশেষ করে বিশেষ করে সফিবাদীর মধ্যে তাদেরকে মা তাদের কাছে বড় জিনিস হয়ে দেখা যায় তারা সব কথা বলে মারেফত হাকিকত মারেফত তাদেরকে সর্বোচ্চ হচ্ছে মা আরেফত নজ্লা আসলে বড় কিছুই নেই মারেফত সাধারণ জানার নাম জানলেই কিন্তু এটা ইমান হয় না জানলে ইমান হয় না এই প্রমাণ হচ্ছে এ আল্লাহ সম্পর্কে জি ইবলিজ ভালো করেই জানে এবং তারপরেও সেই ইমানদার হতে পারেনি সে মোমেন্ট নয় এটা আমাদের জানা দরকার দ্বিতীয়ত একটি গোষ্ঠী আছে যারা মনে করে যে ইমান হচ্ছে শুধুমাত্র জানা নয় বড় একরার বিল্লি সান শুধু মুখে স্বীকার করলেই ইমানদার হয়ে যাবে এটাও কিন্তু সঠিক নয় কারণ যদি এটা হতো ইমান যদি কোন সঠিক মুখে স্বীকার করলেই ইমানদার হয়ে যায় তাহলে কিন্তু মোনাফেকরা সব ইমানদার হয়ে যেতে হয় কারণ মোনাফেকরা মুখে স্বীকার করতো মোনাফেকরা আসে বলতো আসে বলতো যে ইজাজা আকাল ইজা জা আকাল মোনাফেক ইনকাল রসুল্লাহ तर मुख बो सीची अपनी आल्ला रसुल्ह तक अल्लाह क्या मिथ्यवी किथ्यीमान आनान आने मुख्य बमान आना है ना इन मोर्जिया मत मुखे इमान आना हो जाए ठीक नये दुटा मत ही एकेमान अर्थ ईमानर्थ कख शुद्ध जान नाम नमान अर्थ शुद्ध मुखे स्वीकार कर नाम न आकटी गोष्ठी आब भाड़ा बाड़ी ए, करा इमान अर्थ मुखे शिकार करार नाम अंतर मुखे शिकार करना अंतर दिए अंत विश्वास कर नाम আমলের ক্ষেত্রেও সমান সমান ইমানের অধিকারী হতে হবে আমলও পরিপূর্ণভাবে পালনের নাম হচ্ছে ইমান এর মধ্যে কোনো কিছু ছুটে গেলে ইমান ছুটে যাবে সরাসরি ইমানে চলে যাবে এরকম যারা মনে করে থাকে তারাও এবারে বাড়াবাড়ি করেছে এবং তারাও সীমা লঙ্ঘন করেছে কেউ একেবারে ছাড় দিয়েছে কেউ একেবারে সীমা লঙ্ঘন করে পড়েছে আহলে সুনাতুল জামায়াত এই ইমানের মাসালাতে সঠিক তথ্যে এসেছে এবং তারা মধ্যম পন্থা অবলম্বন করেছে কোরআন এবং সুন্না যেখানে আমরা দেখতে পাই যে ইমান বলতে বোঝায় যে আল আল ইকর বিল লিসান মুখে স্বীকার করতে হবে তসদিক উবুল জিনান অন্তরে স্বীকৃতি দিতে হবে অন্তরের সত্যতা সত্য বলে ওয়াল আমল আরকান তিন নম্বর যে আমল ও বিভিন্ন আরকানের উপর আমল করতে হবে অর্থাৎ ইমানের রোকন আছে ইসলামের রোকন আছে ইসলামের নির্দেশনা আছে শরীয়তের নির্দেশনা আছে সেগুলি আমল করতে হবে সেগুলি হচ্ছে ইমানের ইমানের ইমানের ইমানের একটি অংশস তারা ইমান বলে এগুলিকে স্বীকৃতি দিয়ে থাকেন আহ সুল্জামাত ইমা আবানিব রহমতুল্লাহ যুগে খাওয়ার এদের খুব বেশি প্রাদুর্ভাব ছিল তারা মানুষকে কথায় কথায় কাফের বলতো কথায় কথায় তাদেরকে বিভিন্ন রকমের কুফুরির দিকে নিয়ে যেত তো এমনকি ইমাম তহাবির রহমতুল্লাহ সময় এই বিষয়টি খুব এর প্রবণতা খুব বেশি ছিল খলিফা পর্যন্ত এদের দ্বারা প্রভাবিত ছিল এবং তারা তখন সামান্য আমলের ভুলের কারণে মানুষকে কাফের বলতো এই জন্য আফগানিপা আলাই এবং তার সাথীরা বিশেষ করে তখনকার সময় বাগদাদে যারা ছিল খিলাফ হতো আস হমতুল ইসলামিয়া মুসলিম বিশ্বের খিলাপ হচ্ছিল বাগদাদে তখন তারা গুরুত্বের সাথে বিষয়টি উপলব্ধি করেন তারা মনে করেন যে আসলে ইমানের মধ্যে যদি কোনো আমল ঢোকান হয় স্পষ্ট করে বলা হয় আমল একটি রোকন তখন অনেক সময় খাওয়ারের দের মতের কাছাকাছি পৌঁছে যাবে এবং মানুষদের মানুষ বিনা কারণে মানুষ আমল থেকে কারণে কাফের বলতে আরম্ভ করবে এই জন্য তারা এটাকে স্পষ্ট উল্লেখ করেনি শর্ত বলতেন তারা শর্ত বলতেন এবং বলতেন যে এটা একটা শর্ত অর্থাৎ ইমান শুদ্ধ হওয়ার জন্য আমল শর্ত এই বিষয়টা এরকম তারা বলতেন তারা যেন ইমান শব্দের অর্থে সংজ্ঞা দিতে গিয়ে বলতেন এখলার মুখে স্বীকৃতি দেওয়া এবং অন্তরে বিশ্বাস করা এটা তারা বলতেন তারা সরাসরি আমল বিভাবে এ বিষয়ে তাদের বিশ্বাস ছিল যে আমল বিল আর কান জরুরি আমল বিল আর না হলে কেউ জানাতে যেতে পারবে না অর্থাৎ জানাতে যেতে হলে তাকে অবশ্যই ন্যূনতম ইমানের দাবি যেটা যেমন সলা তাদের করতে হবে যেমন জাক্কাত দিতে হবে যদি যদি তার জাকাতরজ সহজ করতে হবে এগুলো তারা সবাই বলছেন বাধ্যতামূলক তাই করতেই হবে তবে তার কোন পার্থক্য তাদের মধ্যে অন্যদের মধ্যে কি পার্থক্য এখানে দুইটি জিনিস আমাদের জানা দরকার একটা হচ্ছে একটা হচ্ছে মুরজিয়া যারা তারা মুখে বললে বলে যে মুখে বললেই হবে আর তারা মনে করে যে মুখে বললেই হবে অথবা স্বীকৃতি থাকলেই হবে এরকম যারা বলেছে তাদের থেকে তারা ইমা এবং তার সাথে সম্পূর্ণ আলাদা তারা মনে তারা মনে প্রাণে বিশ্বাস করতেন যে ওটা যে ইমানের জন্য আমল দরকার কিন্তু তারা মুখে বলতেন না এই জন্য আমলের কথাটি ঠিক কারণ এর যা যদি কোন খাওয়ার যারা সুযোগ পেয়ে যাবে এবং মানুষদেরকে ইমান বিনা কারণে ইমান থেকে বের করে দিতে পারে এই তারা তারা বলতেন ইমান তাজদিক বিসান তাজদিক উল জিনিসান অর্থাৎ ইমান হচ্ছে মুখের মুখের স্বীকৃতি এবং অন্তরের অন্তরের অন্তরের সত্যায়ন অন্তরের সত্যায় দুইটাকে তারা ইমান বলতেন কিন্তু তাদের মধ্যে এবং আহলে সুনজমাত্র অন্যান্য যে সমস্ত বিশেষ করে ইমাম মালেক শাহফি আহমেদ উবিন এবং জমহুর মাহাদ সিনের মত হচ্ছে যে ইমান তিনটির নাম আল কাউল কাউল নাম কা এবং কথা এবং কাজের নাম এদের মধ্যে আসলে এখতরাফটা অনেকটাই লবজি বা শব্দগত মত পার্থক্য অথবা বুঝার ক্ষেত্রে মত পার্থক্য মৌলিকভাবে এদের মধ্যে কোনো পার্থক্য নেই সবাই নিকটেই আমল করতে হবে আমল না করলে জানাতে যাওয়ার কোন কারণ নেই এই জিনিসটা সবাই স্বীকার করতেন এখানে যে জিনিসটি খুব জরুরি তা হচ্ছে জানা দরকার সেটা হচ্ছে যে সলফে সালিনের ক্ষেত্রে বলতেন আল ইমানু কা এই জন্য কথায় বলছেন হচ্ছে কথা এবং কাজের নাম কথা এবং কাজ এটা বলার কারণে তারা কিন্তু অর্থ তসদিক জানান বা অন্তর অস্বীকার কথাটা উল্লেখ না করলেও এটা কিন্তু তাদের এই কথার ভিতরে রয়েছে কারণ কাউল দুই রকমের আছে কথা দুই রকম মুখের কথা একটা অন্তরের কথা कथा किसके मुखर अने समय मुखे क्षेत्र क्षेत्र अंतर आसते है अंतर कथागुलख दिए बेर होते हैं कर मानस अंतर समृक्तल आ আছে আছে। জিনিস একটা ইমান একটি মানুষ যখন একটা আমল করবে সোহান বলবে মুখ থেকে বলবে কিন্তু অন্তরের মধ্যে তার নাই এর অর্থ তার এর কোনো অর্থ নাই আর যখন তাওকুল ভরসা করবে এবং সেটা অন্তরের কাউল অন্তর আমল হয়ে গেছে এই আমল তারা বলতেন চলবে সারহীন তারা যখন কাউলোনো আমল বলতেন দুইটা জিনিস বলতেন ইমায়ন হচ্ছে কাউল অনু আমল ইমায়ান হচ্ছে কথা এবং কাজের নাম তার কথা হচ্ছে মুখের স্বীকৃতি আর আমল হচ্ছে তিনটি জিনিস আমল যখন বলেন তখন অর্থ হচ্ছে অন্তরের আমল এবং বাই্যিক আমল যে সমস্ত কর্মকাণ্ড মানুষ করতে হয় যেমন সালাত আদায় করতে হয় কাঁধ দিতে হজ করতে হয় হব পালন করতে হয় এইসব আমলগুলো সবগুলো কিন্তু তারা ইমানের অঙ্গ হিসাবে মনে করেছেন কারণ কোরআন কারিমে আল্লাহ তালা এগুলিকে অনেক জায়গাতে ইমান বলেছেন আল্লাহ তালা যেমন সালাদকে ইমান বলেছেন বলেছেন ওমা কান আল্লাহ লিউজিয়া ইমান এখন আল্লাহ তোমাদের ইমান পরি ধ্বংসকারী নন ইমান নষ্ট করবেন না এখানে ইমান বলতে সালাত বোঝানো হয়েছে তাহলে বোঝা গেল যে আল্লাহ তালা কোরআন কারিমে আমল বিল আরকান বিভিন্ন রোকনগুলোকে আল্লাহ তালা ইমান নাম দিয়েছেন সুতরাং ইমান এমন ভাবে আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে বিভিন্ন আমলকে ইমানের সাথে সম্পৃক্ত করেছেন তিনি বলেছেন আল ইমান উদ্বেদা ইমানের হচ্ছে এত এত এত এত শাখা এত শাখা অর্থ হচ্ছে ইমানের অনেকগুলো শাখা রয়েছে এগুলো মধ্যে তিনি উল্লেখ করেছেন ইমাতা থেকে খড়গুটু বা ময়লা যুক্ত যেগুলো দূর করে দেওয়া হচ্ছে ইমান তিনি যদি আমল ইমান অন্তর্ভুক্ত না হতো তাহলে রসোল্লাহ না যে রাস্তা থেকে কোনো কিছু দূর করে দেওয়া এটা আমল এই আমলটা করামান অন্তর্ভুক্ত করতেনা এবং বহু আমলকে রসল্লাহ ইমান অন্তর্ভুক্ত করেছেন অনেক কিছু যেমন তিনি ইমান লা তাহলে আমানত না থাকলে তার ইমান নাই আমানতটা একটা আমল এইভাবে রসোল্লা করেছেন সলা ইমান করেছেন তাহলে আমল অবশ্যই ইমানের অন্তর্ভুক্ত ইমান উল্লেখ করেনি বিশেষ কোন কারণে সেটা হচ্ছে ওই সময়ে খুব খাওয়ারদের প্রদর্ভাব ছিল সেজন্য তিনি উল্লেখ করেননি কিন্তু অবশ্যই আমাদের ইমান আনতে হবে এটা বিশ্বাস করতে হবে এটা যে অবশ্যই ইমরান বলতে তিনটি জিনিসকে সামিল করে একটি হচ্ছে ইমরান হচ্ছে মুখের স্বীকৃতি একটি হচ্ছে অন্তরের অন্তরের এবং তৃতীয়টি হচ্ছে আমল আমলে প্রত্যার কোন কর্মকাণ্ডে সেটা নিয়ে আসা আমল ব্যতীত সামান্যতম মামল থাকতে হবে ইমানের পরিচয় হিসাবে তারা ইমানদার হইতে পারবে না এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে ইমানের সংজ্ঞাটা আমাদের জানতে হবে আগে পরবর্তী কোনো আলোচনা এ বিষয়ে অন্যান্য অন্যান্য মতবাদের যে ভুলগুলি তুলে ধরতে চেষ্টা করব আল্লাহ আমাদের তো অভিদান করুন আখরাদ আলহামদুলিল্লাহ আবু আলম আসসালাম আলিকম ওরমতুল্লাহি